আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারকাত আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লা আলহি বাদ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে তৌহিদ বিষয়ক ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্র বিষয়ক আলোচনা শোনার জন্য স্বাগত জানাচ্ছি আল্লাহ তবরকাল কোরআন মজিদের ভিতরে তার তৌহিদের ব্যাপারে অনেক বিষয় আমাদের উদ্দেশ্যে তুলে ধরেছেন এবং আল্লাহ তরকতলা যাবতীয় এবাদত এবং আমলের ক্ষেত্রে তার তহিদ তার একত্ব মেনটেন করার জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন অর্থাৎ এবাদতের ক্ষেত্রে উলুহিয়ত বা এবাদতের যে তহিদ চর্চা করতে হবে সেটা অবশ্যই সিরকি মনোভাব সিরকি কর্মকাণ্ড এবং সিরকি কার্যকলাপ থেকে বিরত থাকার মাধ্যমে সম্ভব যদি আমরা সিরকি কর্মকাণ্ড থেকে বিরত না থাকতে পারি তাহলে এই তৌহিদ ক্ষুণ্ণ হয়ে যাবে তাই তো আল্লাহ তুবরকতলা বিভিন্নভাবে আমাদেরকে তার এবাদতের বিষয়ে বলছেন আল্লাহর একটি এবাদত হলো দোয়া বরং আল্লাহর রসুলের একটি হাদিসের ভিতরে পাওয়া যায় আর দোয়া হুয়ালা দোয়াটাই হল আসল যদি এটা এবাদত হয়ে থাকে তাহলে অবশ্যই এটা আল্লাহ তবরক তাল্লার কাছেই করতে হবে যে যেকোনো ধরনের প্রার্থনা আল্লাহ তো বরকতাল কাছে করতে হবে এটাই হলো তোহিদুল ইবাদা ইবাদতের ক্ষেত্রে তহিদ যারা আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির কাছে প্রার্থনা করে যে বিষয় সেই মখলুক বা সেই ব্যক্তি দিতে সক্ষম নয় আমি যদি বলি কোনো পীর বা কোনো ব্যক্তিকে বাবা আমার সন্তানের জীবন ফিরিয়ে দাও আমার সন্তানকে তুমি রক্ষা করো আমাকে তুমি একটা সন্তান দান করো আমাকে তুমি চাকরি দান করো এই যে প্রার্থনাগুলো এগুলো সব হলো ক্ষেত্রে যে রক্ষা করার কথা ছিল ক্ষেত্রে নষ্ট করা হলো প্রার্থনার জন্য কত আড্ডাখানা তৈরি করা হয়েছে এমন কি রাস্তার মাঝখানে করে দেওয়া হয়েছে প্রার্থনা নিয়ে মুসলমান উপস্থিত হচ্ছে বলছে বাবা আমাকে চাকরি দাও বাবা আমাকে রোগ মুক্তি দান করো আমাকে সন্তান দাও আমাকে কন্যা দাও আমাকে পুত্র দাও আমাকে রোগ ব্যাধি থেকে মুক্তি দান করো অনেক সময় চোখ বন্ধ করে একাগ্রতার সাথে অস্ত্র বিসর্জন দিয়ে এই প্রার্থনাগুলো গুলো করে নাহবিল্লা আল্লাহ তো সেটাই বলতে চেয়েছেন অকাল আর রব্য কুমুদানি আস্থা তোমাদের রব তোমাদেরকে এই কথাই বলেছেন তোমরা আমার কাছেই দোয়া করো আস্থা জীবী আমি তোমাদের দোয়া কবুল করব। তারপরে আল্লাহ কি বলছেন স্ক বিরুণ আ ্যাদতি সেদ খুলুনা জাহান নামে দ দেখিন। নিশ্চই যারা আমার এবাদত থেকে বিমুখ হবে। অর্থাৎ আমার কাছে দোয়া করা থেকে বিমুখ হবে। অন্যন্য গইরুললার কাছে যে ব্যক্তি প্রার্থনার জন্য যাবে সেদ খুলুনা জাহান নামে দেখিরিন। তাহলে অবশ্যই সে জাহান নামের ভিতরে অপমান জনকভাবে প্রবেশ করবে। এরাকে আমারা হাদিস থেকে জেনেছি। পাঁ ধরে হিসিরেে মুখের ভরে এটা একটা অপমানের স্রোত অপমানের রূপরেখা আল্লাহ তর কথা বলছেন যারা আমার কাছে দোয়া করা থেকে বিমুখ হবে অন্য কোথাও অন্য কারো দরবারে অন্য কোন জায়গায় অন্য কোনো ব্যক্তি এবং বস্তুর কাছে তার দোয়ার হাত উত্তোলন করবে মনে মনে করুক মুখে করুক ভাব ভঙ্গিতে করুক অবশ্যই ওই ব্যক্তির তো হিদ ভেনিস হয়ে যাবে ওই ব্যক্তির মুসলমানের খাতার থেকে তার নাম ক্যানসেল করে দেওয়া হবে সে সাথে সাথে কাফির এবং মুরতাদে পরিণত হয়ে যাবে সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী মুসলমানদের ভিতরে এমন হতভাগা মুসলমানও আমরা দেখে থাকি বিপদ আপদে তার আল্লাহকে বাদ দিয়ে রহিরুল্লাহার শরণাপন্ন হয় এবং যত বড় বিপদ তত বড় শির্কমুখী হয় এগুলো তহিদের পরিবেশ না থাকার আলামত তৌহিদের শিক্ষা তহিদের জ্ঞান ইমানের জ্ঞান না থাকার আলামত আল্লা তবরকতলা আমাদেরকে এই আলোচনা বরকদান করুন এই আলোচনার মাধ্যমে আমাদের ভ্রান্তি নিরসন করে দিন আমাদের অজ্ঞতার যে পর্দা পড়ে আসে এই অজ্ঞতার পর্দা ছিন্ন করে দিন আমরা যাতে ইমানের আলোয় আলোকিত হতে পারি তৌহিদের আলোয় আলোকিত হতে পারি এবং আমরা আমাদের ইমান এবং আবাদতকে পুনরুদ্ধার করতে পারি আল্লাহ তবরকালা আরেক জায়গায় বলছেন আল্লাহ তবরকতালা কীভাবে এবাদতের আইটেমগুলো আমাদের সামনে বিভিন্ন আয়াতে তুলে ধরেছেন আল্লাহ বলছেন আমনুল কাউ हे इमानदार गण तुमरा आल्ला रुकु करो रुकु कराबाद रुकु करा स्वतंत्र फिगारुकुला अंग होते अने देखा जाए मानुष मानुष के माथा झुकिए सम्मान करुकुज कर तुम्हारा रुकु करोथ झुकान एकम्र आल्ला আল্লাহ রসুল সাল সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল লাহু রসুল যখন আমাদের কোনো ভাই তার মুসলিম ভাইয়ের সাথে দেখা করবে আয়ান হানি লাহু সে কি তার জন্য একটু মাথাটা ঝুঁকিয়ে দিবে আল্লাহ রসুল নিষেধ করে দিয়েছিলেন তাহলে ইনহেনা অনেক ব্যক্তিকেই দেখা যায় সালাম দেওয়ার সময় একটু মাথাটা নিচু করে দেন এটা রুকু অবশ্য সালাতের রুকু থেকে এই রুকু ভিন্ন সালাতের রুকু তো নির্দিষ্ট নিয়মে করতে হয় পুরোপুরি বাঁকা করতে হবে এবং স্থির হতে হবে তারপরে উঠে দাঁড়াতে হবে দাঁড়িয়ে স্থির হতে হবে তাহলে এটাকে রুকু বলা হবে কিন্তু সালাতের বাইরে রুকু কোন রকম মাথা আমি যদি ঝুঁকাই কারো ভক্তির জন্য তাহলে এই রুকুটা শির্ক হয়ে যাবে এই রুকুর মাধ্যমে তো হৃদ ক্ষুণ্ণ হয়ে যাবে ওয়াস যুদু এবং তোমরা সেজদা করো সেজদার আলাদা ফিকার আছে শুক্রের সেজদা হতে পারে আল্লাহ তো বরকতালার প্রতি ভক্তির সেজদা হতে পারে কোন একটা বিষয়ে আল্লাহ তো বরকতালার নিয়ে আমত স্মরণ করলাম সুক্রিয়া স্বরূপ তার সেজদা আমি করতে পারি এখানে সেজদার স্বতন্ত্র ফিকার হতে পারে এই সেজদাটা কোনো ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়ে কোন ব্যক্তির ভক্তির উদ্দেশ্যে সম্মানের উদ্দেশ্যে আমরা দিতে পারবো না আল্লাহ বলছেন তোমরা তোমাদের তাহলে হতে পারে তোমরা কৃতকার্য হবে সফল কাম হবে পরকালে আল্লাহ তো বর তার একটি আয়াতের মাধ্যমে আমাদেরকে সেজদার সম্পর্কে বিশেষভাবে সতর্ক করেছেন আল্লাহ বলছেন নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে এগুলো হলো আল্লাহর নিদর্শন আল্লাহার রাত এবং দিন আল্লাহর নিদর্শন ওসমার এবং সূর্য ও চন্দ্র এবং চন্দ্রা করো না শুধুমাত্র সেজদা করো তাকে যিনি এগুলোকে সিজদা করে যিনি এগুলোকে সৃষ্টি করেছেন ইনকুন তুমি ইয়াহুতে আবুদন যদি তোমরা শুধু তার এবাদতকারী হয়ে থাকো শুধু তার এবাদতকারী যদি হয়ে থাকো তাহলে কেবল তাকেই সেজিদা করো সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আয়াতটা আমাদের বুঝে নেওয়া উচিত এই কিছুদিন আগে এক ব্যক্তি ফোন করে বলছে যে পীর মুর্শিদকে সেজিদা করা যাবে না আল্লাহ ছাড়া কাউকে সেজিদা করা যাবে না এই মর্মে কোরআনে কোনো আয়াত নাই বন্ধুগণ এটা কি আয়াত নয় কত ভ্রান্তির মধ্যে পড়লে এই ধরনের আপত্তি আমরা তুলতে পারি আর গেরুল আর সেজাই কত অভ্যস্ত হলে এই ধরনের মূর্খতাপূর্ণ কথা আমাদের মুখ দিয়ে বের হইতে পারে আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন ইমান দান করুন কোরআন এবং সন্ন্যার এলিম দান করুন কোরআন সুনার এলিম অর্জনের তৌফিক দান করুন আল্লাহ স্পষ্ট করে বলে দিচ্ছেন আল্লাহর নিদর্শনের মধ্যে রয়েছে রাত দিন সূর্য এবং চন্দ্র এই বিশাল সৃষ্টিকে জাহিলি যুগের অনেকেই সেজদা করত অনেকেই হিসেবে পূজা করত। তাই তো আল্লাহ তো বড় ও বলছেন যে তোমরা সূর্য চন্দ্র কোনো কিছুকে সেজদা করো না যিনি সব কিছুকে সৃষ্টি করেছে তাকেই সেজদা করতে হবে এমন এমনকি রসুল্লাহ সাল্লাম কেউ নয় সম্মানিত पोर अम्रा ए आया तेर हदीश थे अपना निर्देश उच्छेद्लम राजत्व दिल्ली ज्ञान दिल्ली मनोनी कर लो जमन तेरानी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 আমার দেখুন সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী ছোট্ট বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম বিষয়টি হচ্ছে এই যে আল্লাহ তুবরকতলা এই আয়াতের ভিতরে এক কথাই বলে দিয়েছেন যিনি রাত দিন এবং সূর্যচন্দ্রের সৃষ্টিকারী শুধুমাত্র সেজদা তাকেই হবে আর কোনো মখলুককে হবে না এমনকি এই পৃথিবীর ভিতরে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ যে মখলুক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাকেও তিনি নিজে হারাম করে দিয়েছেন এ বিষয়ে রসুল্লাহ থেকে একটি হাদিস পাওয়া যায় আবু দাউতির এবং ইবনু মাজার ভিতরে হাদিসটি এসেছে রসুল্লাহ সাল্লাম থেকে একজন সাহাবি বর্ণনা করছেন কাইসিবনু সাদা এতেই তুল হের বর্ণনা করছেন আমি কোন কাজে হীরাই এসেছিলাম কুফার পার্শ্বস্ত একটা জায়গা ইরাকের হীরা নামক জায়গায় উনি এসেছিলেন সাহাবি ফরাই তুহম তিনি বলছেন এসে দেখলাম যে সেই দেশের লোকেরা তাদের নেতাদেরকে সজিতা করার মাধ্যমে সম্মান করছে ফুল আমি মনে মনে বললাম রসুল্লাহাম আহাক্কো মিনহুম রসুল্লাহু এই লোকগুলো এই সাধারণ নেতাদেরকে এরা সেজদা করতেছে আমাদের নেতা এদের চেয়ে কত সম্মানী কত মর্যাদা এরাই যদি তাহলে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ এদের চেয়ে অনেক অনেক গুণ উপযুক্ত সেজদা পাওয়ার ফতে রসুল্লাহ ফকুলতু সাহাবি বলছেন যখন আমি ফিরে আসলাম তখন আল্লাহ রসুলকে বললাম অর্থাৎ তাদের সাধারণ যুদ্ধের সেনাপতি রাষ্ট্রপতিও না কোন মন্ত্রী পর্যায়েরও না সাধারণ সেনাপতিদেরকেই তারা এভাবে মাধ্যমে সম্মান করে আমি বিশ্বাস করি তাকে জিজ্ঞাসা করলেন বা আল্লাহ রসুল তাকে স্পষ্ট করে জানিয়ে দিলেন সে বলল আপনি যেহেতু তাদের চেয়ে অধিক সেজদা পর উপযুক্ত অধিকারী আমরা কি আপনাকে সেজদা করতে পারি আমরা কে আপনি সেজদার অনুমতি দিতে পারেন না আল্লাহ রসুল বললেন লা লাফ আলু খবরদার তোমরা এমনটি করবে না আমি যদি কাউকে সেজদার জন্য আদেশ দিতাম কোন ব্যক্তিকে কোনো ব্যক্তির জন্য সেজদার আদেশ দিতাম তাহলে আমি মহিলাদেরকে আদেশ দিতাম তাদের স্বামীদেরকে সেজদা করার কারণ আল্লাহ যে হক রেখেছেন যে অধিকার দিয়েছেন করত কিন্তু যেহেতু এটা একমাত্র আল্লাহ তোবরকালার জন্য উপযুক্ত তিনি বলে দিয়েছেন শুধুমাত্র যিনি এইসব মখলুকের সৃষ্টিকর্তা তাকেই সেজদা করো যদি তোমরা একমাত্র তার হয়ে থাকো। তাহলে এই আয়াতের ভিত্তিতে তোমরা আমাকেও করতে এবার না আর মহিলাদেরকে যে সেজদার একটা যুক্তি ছিল এই যুক্তিতেও মহিলাদের সেজদা করা যায়জ নেই তাদের পুরুষদেরকে সেজদাটা একমাত্র আল্লাহ তোবারকলার জন্য খাস মোহাম্মদ সাল আলহিসাল্লামের পূর্বে সম্মানার্থে করা জায়েজ ছিল জন্য এটা জায়েজ আর নেই অতএব কোন ব্যক্তি যদি কোরআনের কোনো দলিল দিয়ে হাদিস থেকে কোনো দলিল দিয়ে যুক্তি দিয়ে গোজামিল দিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে কোনো পীর মশায় কোনো ব্যক্তিকে সেজদা করা যায় জানতে হবে সে হলো আল্লাহর দুশ্মন সে হলো কোরআনের দুশ্মন সে হল রসুলের দুশ্মন সে হলো ইসলামের দুশ্মন সে হল ভণ্ড ব্যক্তি সে হলো মুশরিক এবং যে ব্যক্তি এই ব্যাপারে সন্দেহ সংশয় করবে পোষণ করবে সেও মুশরেকে পরিণত হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের অপব্যাখ্যা থেকে অতএব স্পষ্ট হয়ে গেলাম যে আল্লাহ ছাড়া কাউকেও সেজদা করা যাবে না শরীফের একটি হাদিসে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে লা কোন মানুষের জন্য মানুষকে সেজদা করা সহিফ করা সাই করা তারপরে নজর নেওয়াজ এগুলো সবই আল্লাহরের মদত কারণ এগুলো আল্লাহ তার জন্য করতে বলেছেন অতএব এই ক্ষেত্রে কেউ যদি করে তাহলে সে মুশ্রিক হয়ে যাবে এবং তার আল্লাহ বলছেন তারা যেন তাদের নজর তাদের মান্য পুরা করে এবং সম্মানিত ঘরের তোফ করে তার মানে এই আয়াত থেকে বোঝা গেল নজর পালন করা নজর অর্থাৎ মান্নত বাস্তবায়ন করা এটা একটা আবাদত এবং তফ করো একটা আবাদত এই মান্নত যদি আল্লাহ ছাড়া কোনো গায়েলার নামে করা হয় মাজারের নামে পীরের নামে কোনো ব্যক্তির নামে কোনো দরবার দরগার নামে সেটা যদি ডিম হয় সেটা যদি মুরগ মুরগি হয় সেটা যদি ছাগল হয় সেটা যদি গরু হয় সেটা যদি উঁট হয় যাই হোক না কেন প্রাণী এমনকি মাসিও হয় তারপরও ওটা গহিরুল্লার জন্য মান্যত করা যাবে না এই গরু অমুক পীরের দরবারের জন্য মান্য এই গরু অমুক দরবারের জন্য মান্য এটা হলো গাহিরুল্লার পূজা তারপরে তফের ক্ষেত্রে আমাদের যেহেতু এটা কোরআনে পাওয়া গেলো তফ করতে হবে তফ হল একটি স্বতন্ত্র এবাদত আল্লাহর রসুল সাল্লাম বলছেন ভিতরে হলো সালাতের মর্যাদা প্রাপ্ত একটি এই জন্য আল্লাহর সাল্লা বলছেন তোমরা তফ করলে এটাকে এবাদত মনে করে করবে সালাতের ভিতরে কথা বলা জাহেজ নেই হালাল নেই কিন্তু তফ এর ভিতরে টুকটাক সামান্য কথা বলা জাহেজ আছে আল্লাহ রসুসাল্লাম বলেছেন তোমরা কথা কম বলার চেষ্টা করো সলাতের মর্যাদা প্রাপ্ত হলো তোয়ফ বরং সালাতের চেয়েও বেশি মর্যাদা রয়েছে কেউ যদি মসজিদুল হারামে নফল ইবাদত করতে চায় এবং অন্যজন তোয়ফ করতে চায়। নফল সালাতের চেয়ে তোয়ফকারী ব্যক্তির সোয়ফ বেশি সুবাহ আল্লাহ অতএব এই তোয়ফ আর কোথাও হবে না কোন কবর তোয়ফ করা যাবে না কোন মাজার তো করা যাবে না কোন দরবার তো করা যাবে না অবশ্যই এটা তাহলে শির্ক হয়ে যাবে আল্লাহ তো অন্য একটি আয়াতে তার এবাদত হিসেবে গণ্য করেছেন সুরাল বাকার দুশো নম্বর আয়াত ওমিন আল্লাহ তবরকতলা বলছেন তোমরা যে ব্যয় করে থাকো এবং যে মান্ন তোমরা করে থাকো ফাইনাল আল্লাহ তোবরকতলা সেটা নিশ্চয়ই জানেন অর্থাৎ যেই মান্নতটা আল্লাহর জন্য করা হয় যেই খরচটা আল্লাহর উদ্দেশ্যে করা হয় আল্লাহ এটা ভালো জানেন মিন ওমাল এবং বলছেন জালেমদের জন্য কোন সাহায্যকারী থাকবে না কি বোঝা গেল আল্লাহর পথে খরচ এবং মান্য এগুলো অবশ্যই একমাত্র আল্লাহর হতে হবে যদি কোনো গায়ে জন্য হয়ে থাকে তাহলে এটা অবশ্যই শির্ক অবশ্যই এটা জুলমা সিরকাল নাশ্চয় শিরক হলো বিরাট ধরনের জুলুম। আমাদের অনেকেই ভারতে বাংলাদেশে দেখা যায় একেবারে পাল নিয়ে ছুটেছে মান্যতের পশু অথবা দরবারের পীর সাহেবের জন্য উৎসর্গর জন্য আমরা যতই সেখানে যে আল্লাহর নামে জবাই করি এটা গাইরুল্লাহ হবে কারণ বিসমিল্লা আল্লাহ আকবার বলে ফেলা এটা হলো অর্থবিহীন একটা শব্দ আসলে উদ্দেশ্য তার যখন ক্রয় করে তখন বলেছে অমুক পীর সাহেবের দরবারে যাবে যখন সে লালন পালন করে খাওয়ায় এগুলোকে রাস্তা দিয়ে পিটি নিয়ে যায় সবসময় তো বলে আসলে অমুক দরবারের জন্য তাহলে কিভাবে আমরা বলতে পারি এটা আল্লাহর জন্য সে সময় যে বিসমিল্লাহ রহমানের বা বিসমিল্লাহ আকবর বলা হয় এটা অর্থবিহীন একটা বিসমিল্লা এটার কোনো তৌহিদি ভিত্তি নাই আল্লাহ তবরকালা আমাদের কি তৌহিদ বুঝার তৌফিক দান করুন সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা এই বিষয়ে বাকি আলোচনা আমরা পরবর্তী পর্বে আলোচনা করব আপনাদেরকে আহ্বান জানিয়ে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু মানুষের মনের মধ্যে চিরাচরিত একটা প্রয়োজন হলো অন্তরের একটা শান্তি উচিত সময়। मुसलमान नेतृत्व दी प्रस्तावित नीतिमाल যার দ্বারা কার্যকরী ভাবে ইসলামের প্রচার সম্ভব দেখুন কোথায় সাড়ে পাঁচটায় সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্ঠী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 এবং কারো মুখাপেক্ষী ননামিউ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি তার সমতুল্য আর কোনো তেত্রিশ নবজি সাল্লা বলেছেন সুরা ইকলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হল সামাদ তিনি এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হলো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম দেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালামে কল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই अपनी जो ईश्वर उपासना करें ताकि दिए जाते गोष्टी पाथर बीला मानव